وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ আল্লাহ শিয়া ওদুল আমরা আলোচনার মধ্যে আছি অত্যাচার নির্যাতন সয়ং নবী করিম সালামের প্রতি শুরু হয়ে গেছে এখন তাদের টার্গেট হচ্ছে কিভাবে রসুল সাল্লাস্লামকে নিঃশেষ করে দেওয়া যায় ওনাকে কিভাবে হত্যা করা যায় এবং এর জন্য তারা দেখল সবচেয়ে বড় বাধা কি আবু তোয়ালেব বনি হাশেম বনু আব্দুল মোত্তালেব বনু আবদুল মান্নাফ এই কবিলাগুলোকে সবাইকে তিনি ঐক্যবদ্ধ করেছেন কবিলার স্বার্থে নিজেদের সন্তানের স্বার্থে তারা ইসলাম সবাই কবুল করেনি কিন্তু তারা স্টিল নবী করিম সাল্লামকে তারা আবু আহাবের হাতে তুলে দিতে রাজি না এটা নিয়ে তাদের অনেক পেরি যাচ্ছে ওনার সঙ্গে তারা কয়েকবার কয়েক দফায় মিটিং করেছে আরেকবার তারা আসলো করে আবু তালেব আপনি জানেন আপনি আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং আমরা সবাই আপনাকে অনেক সম্মানের চোখে দেখি আপনাকে আমরা সেই সম্মানটা দিয়েছে আমাদের হাতে দিয়ে দেন তাও আপনি কোনটাই করবেন না আমরা আর এর বেশি টলারেট করতে পারছি না আর সবার করতে পারবোনা মানসাত তারা তো মাহবুদ হওয়ার যোগ্যতা রাখে না মাহবুদে একজন এভাবে করে ওয়াইব আলী হাতিনা আমাদের যারা মাহবুদ গুলো সম্মানের আসনে আছে তাদের নিয়ে যে সমস্ত করে এগুলা আমরা কিছুতেই পারব না করতে আপনি মেহরবানি করে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন কি করবেন আপনি এবং তারা একরকমের থ্রেট দিয়ে চলে গেল তার মানে তারা এখন বসে থাকবে না তারা অ্যাকশন নেবে কি অ্যাকশন নেবে আবু তালবটা আর পেলেন তার ভাতিদার জীবনটা নিরাপদ নয় যে কোনো সময় তারা তাকে হামলা করতে পারে হত্যা করার জন্য আগেতে এমনি ফিজিক্যালি বা কোনো সময় তাকে তারা উপহাস করেছে কষ্ট দিয়েছে কিন্তু উপরে তারা এখন হুমকে দিয়ে যাচ্ছে আবু আবু তালুক কি করলেন তিনি তার যারা আছে তাদেরকে তিনি ডাকলেন এমন কোন কোনো রেওয়ায়তে আসছে যে তিনি প্রথমে ভাতি তাকে ডাকলেন আমরা গত সপ্তাহে সেখানে আরেকটি দেওয়ায় আপনারা শুনেছেন চাচা আল্লাহর কসম তারা যদি আমার ডান হাতে সূর্য রাখে আর বাম হাতে চন্দ্রটা এনে দেয় যে আমি এই কাজটা ছেড়ে দেই আমি কখনো এটা ছেড়ে দেব না এই দিনের প্রচারের দায়িত্বের কাজ আল্লাহ তাহলে হয়তো দিনকে গালেব করে দিবেন একদিন প্রতিষ্ঠা করে দিবেন অথবা আমার জীবনটা চলে যায় চলে যাবে আমি এই কাজ ছেড়ে দিতে পারব না অতপর তিনি কান্দলেন চোখের পানি চলে আসলো এবং তিনি উঠে গেলেন যদি এই সমস্ত এই রেওয়ায়তের ব্যাপারে কিছু মন্তব্য আছে কতটুকুন শাহি আসলে সির রাতের ইতিহাসের রেওয়ায়াত আর হাদিফের রেওয়ায়তের ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে আমি বোধহয় আলোচনা করেছিলাম সিরতে পাখার শুরুতে যে হাদিফের রেওয়ায়তের মধ্যে ওলামায়েক রাম একদম না হলে গ্রহণ করতেন না। কিন্তু সিরতের রেওয়ায়ত ইতিহাসের মতো ইতিহাস দা লিখেছেন এগুলো খুবই মানে দুর্বল না হলে মোটামুটি কিছু কোয়েশন থাকলেও অনেক ওলামায়েক রাম ইতিহাসের গ্রন্থে এগুলাকে লিপিবদ্ধ আছে। যাই হোক এরপর আবু তালেক বল তুমি যা কিছু করতে চাও করে যাও তোমার কাজ চালিয়ে যাও আমি তোমাকে কখনো তাদের হাতে ছেড়ে দেব না এখন তারা চিন্তা করলো না এই ধমক এসেও থ্রেট কাজ হচ্ছে না আবু তালেব তো তাকে ছেড়ে দিচ্ছে না তাকে প্রতিরক্ষা করছে এবং তার কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে দিয়ে দিয়েছে। এখন তার বুদ্ধি কি। তারা আইমারা ইবনুল ওয়ালিদ নামে আর ওয়ালিদ ইবন মুগিরের একটা যুবক সন্তান আছে দেখতে শুনতে একবারে খুব আকর্ষণীয় স্বাস্থ্য ভালো সুঠাম দেহের অধিকারী তারা এসে বলল আপনার ভাতিজাকে আপনার দরকার তো বুঝছি বুড়ো হয়ে গেছেন আপনার একটু হাতের লাঠি আমরা আপনার জন্য একটা বিকল্প হাতের লাঠি নিয়ে আসি। সেটা হচ্ছে এম আর ইবনুলিদ তাকে আমরা আপনাকে দিয়ে দিচ্ছি তার বাবাকে কনভিন্স করেছি সে তার এই পিতৃত্বের দাবি ত্যাগ করে আপনার হাতে তুলে দিবে আর তার বিনিময়ে মোহাম্মদকে আপনি আমাদের হাতে ছেড়ে দেন আহ কি সুন্দর প্রস্তাব কাতালুল্লাহ আন্না ইকুন তারপরে তারা যে দেখেন এতে এমন ভালো একটা যুবককে আপনাকে দিলাম আর একে দিয়ে দেন আপনি এই আপনার জন্য ফেতনার কারণ হয়ে গেছে মোহাম্মদ আমাদের পিতা মাতা আমাদের মূর্তিগুলো মাহবুদ ব্যাপারে অন্যায় কথাবার্তা বলে সমাজের মধ্যে ফেতনা ফেসাদ সৃষ্টি করে দিয়েছে পরিবারের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে সমাজের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে এগুলো থেকে আপনিও নিরাপত্তা থাকলেন সমাজও নিরাপদ হলো আমরাও নিরাপদ হলাম আপনার হারানোর কিছু নেই একটা হারাইতে আরেকটা পাচ্ছেন তার বাদ পূরণ হয়ে যাচ্ছে আমার সঙ্গে এমন একটি খারাপ নেগেচুয়েশন এর দরকসা কষিতে এটা কোন দর কষির বিষয় হলো আুনি কুম আুল এমনি তাক তুল হু কি সুন্দর পাস্তাল তোমাদের কাছ থেকে একটা ছেলে নিয়ে আস তার করে দিবা এইটা বলি খুব সুন্দর একটা ফর্মুলা হলো মোতায় আদি বললো অল্লাহা আবাদা কাউমুখ মোতায় আদি সে খুব মানে শুভাকাঙ্ক্ষীর মত আবু তালে বলছেন আবু আপনার এই কম যে লোকগুলো আসে এরা আপনার প্রতি তোমার একটু ক্ষতি হয়ে যাবে লসটা পূরণ করার জন্য তারা একটা সন্তানকে স্যাক্রিফাইস করতেছে তোমার মনে ফোনবালা মিহি তুমি আমাকে আরো মানে অপমান করার জন্যই তুমি এই কথা বলছো এখন না এই ফর্মুলা নিয়ে এসেছ আর যারা আমার বিরুদ্ধে দুশ্মনী করে আমার এই ভাতিদার বিরুদ্ধে দুশ্মনী করে তাদের ক্যাম্পে তুমি যোগ দিয়েছনা দাও তোমাদের মনে হয় যাচাই করো আমি আমার কথায় অবিচল থাকবো এখন তারা চিন্তা করলো এই ফর্মুলায় কাজ হবে না এখন কি করতে হবে ওনাকে কি যে কোনো তরিকার সুযোগ মতো হত্যা করতে হবে এটা হচ্ছে তাদের এখন আহ প্লান আর এর ফাঁকে দিয়ে আল্লা তারা কবুল করে দিয়েছেন দুজন আসতেছেন সে কাহিনী দিকে আমরা আসতেছে এখন আবু আহাব একদিন ও তাইবে আবুল তার কাহিনী বোধহ আমরা শুনেছিলাম সে দায়িত্ব নিল যে নবী করিম সাল্লাহামকে মারাত্মক ভাবে অপমান করবে নবী করিম সালাম ছেলে ও তাইবা এসে বললে হাওয়া তুমি যে এই সমস্ত সুরটের পড়ো ও নাজমে ইদা দানা দিদানা এই যে তুমি এগুলো পড়ো আমি এগুলো সবগুলোর উপরে কুফরি করলাম কোনটা বিশ্বাস করি না তখন সে নবী করিম সাল্লামকে মানে অপমান করলো এবং ওনার জামা কাপড় ধরে টেনে কাপড় ছিঁড়ে ফেললো এমন কি ওনার চেহারায় থুতু নিক্ষেপ করলো যদি আল্লাহ তার থুতুকে তখনই নবী করিম সাল্লাম তার এই সীমা লঙ্ঘনকে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন যে আল্লাহ সাল্ল কালবান মিন কেলা আল্লাহ আপনার কুকুরদের একটা কুকুর তার উপরে আপনি সবার করে দেন তার পেছনে লাগিয়ে দেন তার কাহিনী বুধ আমরা জার্নিতে চলে গেল কোথায় সাম দেশের দিকে জারকা যেটা এখন জর্ডানি আছে একটা এরিয়া সেখানে পৌঁছে গিয়েছিল রাত্রের বেলা তারা যখন জানি ব্রেক করে রেস্ট নিচ্ছে সবাই এখন ঘুমাবে তখন ওতাইবার ট্যার পেলো যে একটা সিংহ ঘোরাঘুরি করছে দূর থেকে দেখা যাচ্ছে তখন সে বলল ইয়া আখি আমি তো কি মুসিবতে পড়ে গেলাম হ্যাঁ আমার ভাই মোহাম্মদ বলে আমাকে আমার জন্য করছে হুয়া অল আলিকামা দা মুহাম্মদ আলাই মোহাম্মদ যে আমার উপরে বদদোয়া করেছিল দিন এই বদদোয়ার পরিণামে বোধহয় আজকে এই সিংহ আমাকে খেয়েই ছাড়বে আমাকে বোধহয় মোহাম্মদের এই বদোয়া আজকে আমার জন্য বিপদের কারণ হতে পারে তোমরা চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে রাখো লাঠি ছটা হাতে নিয়ে যাতে সেটা ঢুকতে না পারে আর তারা লাঠি ছোটা দিয়ে পাহারা দিচ্ছে আর ঠিক তাদের পাহাড়ের মাঝখানে কনখান দিয়ে তাদের চোখ সবার চোখকে আল্লাহ ঝিমিয়ে দিলেন চট করে এই সিংহটা এসে এক কামড় দিয়ে তাকে ধরে নিয়ে গেল প্রথমে তার মাথাটাকেই খেয়ে ফেলেছে অনেক ঘটনা কিন্তু তারা তাদের থামা থামি নাই এরপরে শেষ পর্যন্ত আবু জাহাল একদিন কোরআদের মধ্যে বসে আছে সে আবার কোরআদের ওখানে বললো যে তোমরা সবাই এখন দেখাটা মেনে নিচ্ছ মানে আবু জাহাল আর আবু আহবের তাদের আর ঘুম নাই তারা এই চিন্তায় তাদের মানে দিন আর শেষ হয় না সে একদিন আবু জাহাল জাহালে বলল সবাইকে লক্ষ্য করে যে আমাদের ধর্ম কর্ম পিতা মাতা মাহবুদ গুলোকে গালি গালাস করতে থাকবে আর আমরা শুধুমাত্র মাঝে মধ্যে আবু তালেবের সঙ্গে কি দেখা করে আমরা ফেরত চলে আসবো এই কাহানি আর চলতে পারে না আমি রেখে শপথ নিচ্ছি ওজনের ক্যারি করতে পারি সালাত যখন দেখবো যে সে আমাদের দাঁড়িয়েছে কারণ তিনি তো আসতেন এই নামাজ পড়তে আসতেন মাক্কা এই মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তেন তেলাওয়াত করতেন আমি যখনই তাকে দেখবো যেন আমাদের দাঁড়িয়েছে আমি বাসের জায়গা আমি তার মাথার মধ্যে এটা এমনভাবে আঘাত করব যেন তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আসলিম উনি আমি তাকে মেরে ফেলি এখন তোমরা সিদ্ধান্ত নিবা আমাকে বনি হাশেমের লোকেরা বনি আব্দুল তলিব বনি আব্দ যখন আমাকে এটা প্রতিশোধ নিতে মারতে আসবে আমার বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে তখন আপ ইউ তোমরা চাইলে আমার পক্ষ থেকে প্রতিরোধ করো আমাকে বাঁচানোর জন্য আর যদি নাও করো তাদের হাতে ছেড়ে দাও আমি মরে যাই এরপর আমি ছাড়ব না তো সবাই তখন তাকে তাল দিল লা আবেদন সমুর হা তুমি এই কাজ করবো আর তোমরা তাদের তোমাকে তাদের হাতে ছেড়ে দেবো ন ঠিক আছে তুমি প্ল্যান করো আমরা আছি তোমার পেছনে পরের সকালে আবু জাহাল সকাল সকালে চলে আসে পাথর একটা বিরাট হাতে করে নিয়ে বসে আছে নবীকার কখন ঢুকেন তাকিয়ে আছে তিনি যখন আসলেন সকালের দিকে আওয়াজ পড়তে আর কড়াই সবাই প্ল্যান করে তাদের যে মদলিস যেখানে তারা বসে আড্ডা দেয় সেখানে বসে আছে এখন নবিকারি ইমসাল্লাহাম ঢুকছেন আর ওরা সবাই দেখছে এখন আবু জল কি করে তার প্লান কি কিভাবে সে এখন একজিকিউট করবে তার প্ল্যান কসম যে করেছে সে তিনি যখন শেষ দায়ে গেলেন এই জালিমটি তখন পাতার হাতে এগিয়ে আসলো ওনার দিকে সোজা চলে আসলো পাতার হাতে করে যে কাছে এসে ছে করবে পাথরকে তারা ওর ওর দিকে তাকাচ্ছে আর রসুল্লাহ দিকে তাকাচ্ছে তারা দেখতে পেল যে হঠাৎ করে তার চেহারা মধ্যে কি একটা বিবর্তন এসে গেছে কেমন হয়ে গেছে ভয় পেয়ে গেছে কাঁপতে কাঁপতে পিছনের দিকে চলে আসে আর আস্তে আসতে তার হাতে আর পাথর ক্যারি করার মতো আর ওজন রাখতে পারছে না পাথর কষে ফেলে দিল হ্যাঁ ওই কড়াইস যারা এতক্ষণ বসে দেখেছে তারা দৌড়ে আসলে এই ব্যসার কি হাটফেল করবে নাকি কার্যকরী করতে গিয়েছিউট করতে গিয়েছি যেই আমি তার কাছে পৌঁছলাম এবেল তার পাশে যাওয়ার পাশেই সাথে সাথেই দেখি যে বিশাল এক উঠ এত বড় উঁট আমি জীবনে দেখি এত বড় মাথা হা করে আমার দিকে এগিয়ে আসছে লাঁট আমি জীবনেও দেখিনি মেসলা কাসপাতলা আনি ইয়া ভি তার এত বড় মুখ হা করে দাঁত এত বড় বড় উঁটের দাঁত এত বড় হয় মাথা এত বড় হয় আমি দেখি তো প্রচন্ড ভাবে ভয় পেয়ে গেলাম তাহাম্মা বি কুরানি মনে হয় জান আমাকে এখনই খেয়ে ফেলবে উঁটটা এরপরে আমি আর স্বাভাবিকভাবে কিছু করতে পারলাম না পরে হাদিছে ওনার চেহারাকে রকম করে তাকে একটা ভেসকে দিয়েছেন শুধু লাউদ্দান সে আরেকটু অগ্রসর হতো তাকে তিনি ছৌ মেরে নিয়ে তার কিসমত ভালো যে এটা দেখে সে ভয় পেয়ে পেছনের দিকে চলে গেছে এরপরে তারপরে ঘটল অল্প কিছুদিনের মধ্যেই তাদের এই ষড়যন্ত্র চলছে এর মধ্যেই হামজার ইসলাম কবুল করার তৌফিক হয়ে গেল এরই ভিতরে তারা একদিন বসে আছে এই ষড়যন্ত্র করতে করতে কি করা যায় মহামতকে কি করব আমরা এখনো পর্যন্ত কিছু করতে পারলাম না আব্দুল ইব্রাহিমের পাশে ওখানে তারা ওখানে বসে আছে এবং এই একই কথা চলছে তার এই ব্যাপার কতদিন আর আমরা সহ্য করবো বরদাস্ত আমাদের সমাজে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারপর তিনি এসেছেন এই সময় নবী করিম সালাম ঢুকলেন তিনি তা অফ করা শুরু করে দিলেন তারা বিভিন্ন কথাবার্তা বলে ওনাকে মস্কাড়ি করছে উপহাস করছে উনি কষ্ট পান এই সমস্ত কথা বলছে তখনই আবার এদিকে ঘুরে আসে মধ্যে আবার ওনাকে আক্রমণাত্মক কিছু ভাষা ব্যবহার করে সাহাবি আব্দুল আমার তখন মুসলিম না তিনি বলেন আমি নবী মুদাহের চেহারা দিকে তাকাইলাম সেটা ফুটে উঠল যখন এখানে বললো তখন তিনি একটু থামলেন তাদের দিকে লক্ষ্য করে একটু কথা বললেন কি বললেন আমাকে নিয়ে এই মানে হালাক হয়ে যাবা আল্লাহর গজার উপরে যাবা তোমরা কেন তোমরা এই সীমা লঙ্ঘন এই কথা বলেছে জবাই হয়ে যেতে পারে তার তোমাদের প্রতি গজব আজাব কিছু না দিল হয়ে দিতে পারে এই কথায় তার আবার ভয় পেয়ে গেল এখন সবাই এখন কেউ আর এরকম মন্তব্য করা বাদ দিল থেমে গেল ইত্যাদছে আর বললো আবুল আবুল কাসেম ঠিক আছে ওনার এক সন্তানের নাম ছিল কাসেম যিনি মারা গেছেন ছোটখালে সেখান থেকে নাম হলো কাসেম বাবা আবুল কাসেম কুনিয়াত ওটা কিন্তু সম্মানের ক্ষেত্রে এই নামটা ব্যবহার করে নর্মালি তো বললো যে আবুল কাসেম আপনিতে তো কখনোই জাহিলি অর্থাৎ মূর্খতার আচরণ করেন না আপনি সবসময় ভদ্র ঠিক আছে কথা বাড়াই না ভদ্র মানুষ আপনি চলে যান আমরা আর বাড়াবো না চলে গেল এই যে ঘটনা ঘটে গেল তারা এখানে মোরালি পরাজিত হয়ে গেল তাই না তিনি তাদেরকে এই কথা বলার কারণে তারা ভয় পেয়ে গেলো একটু চিন্তায় পড়ে গেল কিন্তু এটা তো তাদের জন্য ভালো খবর না তারা তো ওনাকে শেষ করতে চায় তার কথা যদি এভাবে থেমে যায় এবং একটু সবাই মানসিক ভাবে যদি একটু ডাউন হয়ে যায় তাহলে তো মুশকিল পরের দিন তারা আবার একত্রিত হয়েছে এখন তারা আবার পরামর্শ করছে তারা বলল যে কয়েকজনে মিলে এখন ওনার বিষয়ে আলোচনা করছে আলোচনা করতে করতে হঠাৎ করে তারা কয়েকজনে একসঙ্গে ওনাকে অ্যাটাক করে ফেললো আব্দুল আবেন আস রাজিয়া আহু বলেন এই অ্যাটাক করতে হঠাৎ করে ওনাকে মানে অতর্কিত হামলা করলো তার মধ্যে একজন ওনার চাদরটাকে ধরে বা যেটা গায়ের কাপড় যেটা ছিল উপরের অংশ চাদরের মতো ওইটা ধরে এমনভাবে টানি করলো যে ওনার গলা ফাঁস লেগে যাওয়ার অবস্থা আর এই খবর পেয়ে আবু বক্কর রাজাউল আহু দৌড়ে আসলেন এবং তিনি কাঁদতে থাকলেন এসে ওনার মানে গলার মধ্যে প্যাশ দিয়ে এভাবেই টান দিয়েছে যে এখন ওনার নিঃশ্বাসী বন্ধ হয়ে যাবে তিনি বললেন তাদেরকে ধাক্কা দিয়ে স্মরণের চেষ্টা করে বললেন এই জন্য হত্যা কর মেরে ফেলবা যে শুধু এই একটি আল্লাহকে মা হিসাবে গ্রহণ করে এটা কি এই অপরাধের কারণে মেরে ফেলবা এই কথা কে বললেন আবু আল্লাহ উনি বলার পরে তারা সরে গেল ছেড়ে দিল এবং সেদিন উনি যে কষ্ট পেয়েছেন আব্দুল যে ওনার ওই ফিজিক্যাল কষ্টটা বোধ হয় সেদিন সবচেয়ে বেশি হয়েছে গলা এই ঘটনাটি আসে যখন তারা এইভাবে ওনাকে ধরে একেবারে গলা মানে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আবু ওনার কান থেকে তাদের হাতকে সরিয়ে দিলেন এবং মুক্ত করে দিলেন একই কথা বললেন কোনো কোনো রেওয়ায় আসে আসমার মেয়ে যে আবু বাকর দৌড় পেয়ে চিৎকার করে আসলেন এবং দৌড়ে এসে বললো তোমার সাথীকে তো মেরে ফেলতে জলদি করে যাও কেউ একজন এই সমবেদনার মেসেজ নিয়ে গেল তিনি দৌড়ে আসলেন আসমার আদি আনহা বলেন ওনার মেয়ে আমাদের ঘরে ছিলেন খবর শুনে তিনি দৌড়ে চলে গেলেন এবং গিয়ে ওনাকে উদ্ধার করার চেষ্টা করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রচন্ডে তারা নির্যাতন করে ফেলল এবং নবী করিম সাল ইসলামকে তিনি উদ্ধার করতে সক্ষম হলেন এই খবরটা এভাবে চলছে এখন এভাবে আটা আটকরে চলছে একদিন আবু জাহাল এই ঘটনা ঘটনার কয়েকদিনের মাথায় সাফা পাহাড় যেটা আছে যেখানে আমরা এখন ছাই করি ওইখানে নবী করিম সাল্লাস্লামের সঙ্গে কাছাকাছি হাসক হয়ে গেল কার আবু জাহালের এবং সে ওনার কার সামনে আসা মাত্রই ওনাকে লক্ষ্য করে অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করলো খুবই ওনাকে মারাত্মকভাবে ভাবে গালিগালাজ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলো কিন্তু নবী করিম সাল্ল আলি আসাল্লাম কোন কথা বললেন না কোনো জবাব দিলেন না কিন্তু সে থামে নাই সে এসে ওনার মাথার মধ্যে কিছু একটা দিয়ে জোরে আঘাত করল এবং ওনার মাথাটা কিছু ফেটে গেল এবং রক্ত প্রবাহিত হল তার এই বিরত্বের সাথে কাজ করে আবুজহাল আবার তার ওই সাথীরা যে এখানে আড্ডায় বসে সেখানে গিয়ে বীরত্বের সাথে হাজির হয়ে গেল বসে বলো যে আজকে কাজ করে আসি একটা এই ঘটনাটা দেখে ফেললো আহ আবদুল জাদ আনের একটি বাঁধি ছিল সে মহিলাটি আহ পাহাড়ের উপর থেকে তার ঘর ছিল সে দেখতে পেল এই কাণ্ডটা এবং এই সময়ে ঠিক একটু পরেই হামজারাদিয়াল্লাহ আনু স্বীকারে গিয়েছিলেন তিনি তার তীর ধনুক নিয়ে ফেরত আসছেন কেবল বাড়ির দিকে আর মহিলাটি দৌড়ে গিয়ে তিনি খবর দিলেন হামজার কি ঘটেছে আবার তিনি দুধ ভাইও আবার একই মা থেকে দুধ খেয়েছিলেন তিনি বয়সে দুই বছরের মতো বড় রসুল্লাহ আসলাম থেকে এবং বাপ নাই বিধায় ভাতিজাকে তিনিও খুব আদর করতেন সব সময় এবং সবাই জানে কোরআয়ের বংশের মধ্যে একটা টকবগে যুবক যার রাগ উঠলে তাকে থামানোর ক্ষমতা তাদের কারো নেই তখন তিনি রেডি হয়ে চলে গেলেন আবু জাহালের কাছে সোজা গিয়ে গেলেন আবু জাহালকে যে বললেন একটা গালি দিলেন তাকে ছোটখাটো মানে যেটা করতে না তারপরে গিয়ে বললেন তুমি আমার ভাতিজাকে এভাবে আক্রমণ করেছ আর আমি যে তার দিন এর মধ্যে আসি তুমি জানো আমি তার দিন কবল করেছি যাও কিন্তু তিনি আসলে ফর্মালি কবুল করেন না এখানে জজবার কারণে বলে ফেলছেন এই কথা বলে আমি তার দিন কবুল করলাম কি করবি এখন করে তাকে দিল ধনক দিয়ে এক বাড়ি মাথার মধ্যে মাথা গেল তার ফেটে এরপরে আহ এখন ওই আবু জহালির পক্ষের লোকেরা দৌড়ে আসলো তাকে হেল্প করার জন্য আর এদিকে হামদার পক্ষের লোকেরা বনে হাশিমাদ আসলে বোন আবদু মান্ন তারাও দৌড়ে আসলো এখন তো দুই গ্রুপের মধ্যে এখন প্রচন্ড মারামারি হয়ে যাবে আসি হেসাবান আমি তো এই ভাতিজারে একটু তারও তো ভাতিজা হয় আমি তো তার একটু গালিগালাস করছিলাম তো তো জন্য এখন সে একটু মেজাজ খারাপ হয়ে গেছে থাক আর এখানে শেষ হয়ে গেল এখন এই যে ইসলাম কবুল করলেন হামজা ওখানে ডিক্লার করে দিলেন তিনি ইসলাম কবুল কতটুকুন করেছেন সিরিয়াসলি করেছেন কি না সেই বিষয়ে অনেক আলোচনা সামান্য কিছু আমরা করি সেটা হচ্ছে যে হামজা রাদি আনহু এই কথা বললেন আবু জাহালকে একটা পিটা দিয়ে তার মাথাও কিছু ফাটাই দিলেন কিন্তু তিনি ঘরে আসলেন এসে তিনি চিন্তা করলেন যে আমি যে বললাম ইসলাম কবুল করেছি আমি কি আসলে ইসলাম কবুল করছি নাকি করবো নাকি এখন ওনার কিছু বসবাসা পাচ্ছেন শয়তানো আসছে বসবাসা দেওয়ার জন্য আমি এতদিন আমার বাপ দাদা সবাই আবু তালেবো কবুল করে নাই আমি খামাখা ইসলাম কবুল করব কিনা করে এই একটা গোটা সমাজের চলে যাবো কিনা কি করা যায় এটা নিয়ে ধর্মতাগি ধর্মতাগি এই টাইটেল দিয়ে দিবে এগুলো তো এই সমাজে একটা উপাধি গ্রহণ করা সমাজের মধ্যে আমার একটা মানি আছে বাপ দাদার তরিকা আছে সব ছেড়ে দিতে হবে ওনার কিন্তু এখনো ইমান মজবুত হয় নাই উনি এখন তারাদ্দ আছেন কি করবেন এত মুশকিল তিনি আসেন এই রকম দিচ্ছে এখন তিনি কি করলেন ওনারা তো আল্লাহ কে আল্লাহ একজন আছেন আসেন কিনা আব্দুল মত সবাই জানে আল্লাহ একজন আছে। কিন্তু ওই মাঝখানে কিছু মবধগুলো তারা জোগাড় করে নিয়েছে এখন বেশি বিপদে পড়লে কিন্তু ছোট মাহ দিয়া যায় আল্লাহ আল্লাহ আল্লাহ ফাজ আল্লাহ যে কাম আমি করি বা কথা বলে এটা যদি সত্যি কাজ হয় আমি ইসলাম কবুল করা যদি রাইট সমনে করেন আপনি তাহলে এই ইসলামের এই বিষয়টা দিলে আল্লাহ মজবুত করে দেন আর যদি আমি মনে করি যে ঠিক করি নাই এটা দরকার ছিল না না তাহলে আল্লাহ এখান থেকে সুন্দর মতো বের হয়ে যাওয়ার একটা তরিকা আমার জন্য বের করে দেন কারণ আমি তো এখন ডিক্লেয়ার করে দিয়েছি আবার লোকেরা বলবে ডিক্লেয়ার করলো আবার আবার ফেরত গেল তো এটা দেখা যায় এর কোন প্রিন্সিপাল ঠিক নাই আবার নবী মোহাম্মদের কাছে কেমনি মুখ দেখাই ভাতি দেখে চিন্তা মতে দোটা আসে দুশ্চিন্তায় ঘুমিতে পারেনা কোনটা করবে সকাল হয়ে গেল এরপরে তিনি রসুল সাল সঙ্গে চলে আসলেন এসে কি বললেন এখনো ওনার ক্লিয়ার হচ্ছে না আসি ইনি ওয়াকাতিল্লা আর আমি যে বিষয় মধ্যে এখন পাড়া দিয়েছি যে ইসলাম যে কবুল করছি আমি বুঝি না বুঝি এখন আমি তো এখান থেকে কোনটা করবো রাস্তা কোনো খুঁজে পাচ্ছি না কি এটা ছেড়ে দিব না থাকবো আমার তুমি একটা রাস্তা দেখাই আমি তো ভেরি কনফিউজ লা এতে আমি কি আসলেই সঠিক রাস্তায় আসছি না খামাখা একটা বাদ দাদার প্রতিষ্ঠিত রাস্তা বাদ দিয়া নতুন রাস্তায় মুসিবতে পড়ে যাচ্ছি উল্টা পাল্লার দিকে চলে গেলাম আমি না নবী করিম সালাম ওনার সঙ্গে কাছে আসলেন এসে ওনাকে সুন্দর করে কিছু কথা বুঝালেন এত সুন্দর করে বুঝালেন হামদারা যে পরে বললেন্লাহ ইমানা ফেতালবে আল্লা মজবুত করে দিলেন তিনি সত্যবাদী তুমি হাক নবী দিন তোমার দিনকে তুমি প্রচার কর প্রসার কর লুকিয়ে লুকিয়ে দরকার নাই যত বড় নিয়ামতি থাকুক কোন নেয়ামতি আমাকে আর ওই পূর্বের বাতিল দিনের মধ্যে আর নিতে পারবে না আলহামদুলিল্লাহ আমি বুঝে ফেলেছি নবী করিম সাল এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ ভাতিজা ইসলাম কবুল করে ফেলেছে টাটা ইসলাম কবুল করে ফেলেছে অনেক আল্লাহ তাদের দুশ্চিন্তায় খবর একটু পরে তিন দিন পরে আরেকটা আসতেছে এই মুহূর্তে হামজা রাজিয়াল ইসলাম কবুল করলেন এখান থেকে শেখ মুহাম্মদ আল এই জামানার ইসলামী চিন্তাবিদ মিশরের তিনি বলেছেন যে দেখেন হামজা প্রথম যে ইসলাম কবুল করেছে ইসলামের মোহাব্বতে কবুল করেছিল নাকিটা কি মোহাম্মদ আমার গোষ্ঠী দুশ্মন তার বিরুদ্ধে এই প্রকাশ করতে গিয়ে বলছে ইসলাম কবুল করার কোন নিয়ত ছিল তো তিনি সেখানে বললেন কোনো কোনো সময় আলিমোলামা যখন এলিম শিখতে আসে তখন তারা চলে আসে যে এলেম শিখবো বড় আলেম হব বিরাট নাম কাম হবে সুখ্যাতি হবে সুনাম হবে তারপরে আমার বড় পজিশন হবে সমাজের মধ্যে তে এটা কি এলিম শিখার উদ্দেশ্য হওয়া উচিত অনেক সময় আমরা তখন লেখাপড়া করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগবে ফার্স্ট ক্লাস হওয়া লাগবে এগুলা ছিল তো আলামে কাম বলেছেন যে অনেক সময় এলিম শিখে লোকেরা দুনিয়ার কোন কোন ক্ষেত্রে কিন্তু আল্লাহ আবহন লাহু কিন্তু আল্লাহ রলামীন আহ চান যে কোন কোন সময় সেটা আল্লাহর জন্যই হয়ে যায় আলেমরা তখন পরে বোঝেন ইয়াল্লাহ আমি তো বড় নিয়ামতো জিনিস আলিম শিখেছি আমি যদি দুনিয়া পাইতে চাই কেন দুনিয়ার চেয়ে বড় জিনিস আমার জন্য না কেন। তো যাই হোক এই হামি আল্লাহ ইসলাম কবুল করার পরেই অল্প কয়েকদিনের মধ্যে এটা যখন তাদের দিন একটা বিরাট হেরেকের কারণ হয়ে গেল তিন দিন পরেই অমর রাজি আল্লাহ আনহুর ইসলাম কবুলের খবর চলে আসলো অমর রাজি আল্লাহ আনহুর ইসলাম কবুলের ব্যাপারে কিছু তো আল্লাহ তালার সাহায্য আছে কারণ নবী করিম সালাম দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন আল্লাহ ইসলাম যে লোক মধ্যে আছে অনেক বড় সিংহ পুরুষ এবং প্রভাবশালী এই দুইজনের মধ্যে যে আপনার কাছে বেশি সম্মানিত আল্লাহ আপনি তাকে দিয়ে ইসলামকে সম্মানিত করেন একজন আবু জাহালিবিন ইসাম যে আবু জাহাল দুস নাই বহুত মুসলমানকে তিনি অত্যাচার করেছেন নির্যাতন করেছেন কবুল করছেন ওনার দোয়া আল্লাহ কাছে অমর রাজি আল্লাহন জন্য কবুল হলো তো এটা তার জানেন না এরপরে তিনি অনেক নির্যাতন করতেন তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কিছু সাহাবিরা হাবাসায় হিজরত করলেন মনে আছে কয়েকজন হিজরত করতে গেলেন তাদের মধ্যে আছেন উম্মে আব্দুল্লাহ লাইলা আবি উমে আবদুল্লাহ আনহা এবং ওনা স্বামী আমের ইবন রিয়া এই দুইজন ওনার সাথে নির্যাতিত হয়েছেন এই দুই পুরুষ এবং মহিলা ওনারাও আছেন এই দুইজন এখন হিজরতের জন্য রওনা করে দিচ্ছেন মক্কা ছেড়ে কোথায় যাবেন হাবাসা আবি যাবেন তখন তিনি ইসলামের দুঃশন জিজ্ঞেস করলেন তোমরা কোথায় সঙ্গে দেখা হলো কালাত ইন আল্লাহ তাহির হাবাসা জাহাবা আমেরা যে আমার স্বামী আমের একটা কাজে গিয়েছে আর আমরা হিজাতের জন্য গাঠি রেডি করছি এই সময় ওমর এবং খাত আহু এসে গেলেন আমাদের ঘরের সামনে এবং তিনি আছেন তার থেকে যা কষ্ট আমরা পেয়েছি সেটা তো বলার মতো না ওমর বললেন ইনতলা উম আবদুল্লাহ উম আবদুল্লাহ আবদুল্লাহ মা তোমরা কি কোন কোনদিকে ভেঙে যাচ্ছ নাকি দিকে পালিয়ে যাচ্ছ না ফুল তো নাম আমি বলছি হ্যাঁ তা কি করবো আর আপনাদের অত্যাচার হয়ে গেছি আল্লাহর জমিন কে চাকার বসে নাকি দেখিনি আল্লাহর লানা মান তোমরা এত কষ্ট দিলা এত অত্যাচার করলা দেখি আল্লাহ তালা হয়তো আমাদের জন্য কোন রাস্তা খুলে দেন ফক আল্লাহ কি জবাব দিলেন সাহেব হয়ে যান আমি তার কথা শুনে আমি মনে মনে বলি রাই তো লাহু আকুন আরা আমার সে কথা যখন বললো আমি দেখলাম তার দিলটা কেন সফট হয়ে গেল আহ জানাহু ফি মারা আহ রুজুনা মনে হলো আমরা যে চলে যাচ্ছি দেশ বাড়ি ছেড়ে ত্যাগ করছি এটা তাকে কিছুটা এফেক্ট করেছে সে মনে একটু মনে মনে একটু একটু তার খারাপ লাগছে এটা আমি টের পেলাম আর ইতিমধ্যে আমের চলে চলে আসলো ওমর গেছে তখন তখন আমি আমার বললাম হে আবু আব্দুল্লা আর আপনি তো দেখেন এই অমর আসছিল এভাবে কথা হলো ওমরকে যদি আপনি দেখতেন একটু আগে আর তার অন্তটা কেমন সফট হয়ে গেছে যদি দেখতেন এবং আমরা যে চলে যাচ্ছি এই ব্যাপারটা তাকে ব্যথিত করে ফেলেছে আমি রিয়ালাইজ করলাম আপনি সেটা মিস করলেন কহলা স্বামী বলছেন স্ত্রীকে তুমি কি তার ইসলাম কবুলের ব্যাপারে তিনি বললেন আমি তো আশাবাদী আল্লাহ দিল হইতেও পারে কিন্তু ওনার স্বামী বলেন তাকে তো ভালো করে চেনছেন আর এই চেহারাটা তো দেখেন নাই উনি বিশ্বাস করতে পারছেন না উনি বলেন্লা ইসলাম যাকে দেখছ সে যে ইসলাম কবুল করবে আমার মনে হয় না কি এই খাতাবের গাধা যেটা আছে সেটা ইসলাম কবুল করলেও করতে পারে অমর করবে না তার গাধার কথা কেউ বললে বিশ্বাস করতে পারি কিন্তু অমরের কথা আমি বিশ্বাস করতে পারবো না কিরকম নির্যাতিত হয়েছে বুঝতে পারেন তো ওকে যাই হোক এরপরে ঘটনা হল যে ঘটনাটা কোনো কোন রেওয়ায় বলা হয়েছে সহি নয় মহাদিস রাম অমর আবুল্লা খাতাবের সিস্টারকে কাছ থেকে সেখানে যাওয়া এবং ইসলামকে সেখানে আবিষ্কার করা এই ঘটনাকে সহি মনে করেন নাই কিন্তু সিরাতে পাকের কিতাবের মধ্যে যারাই যারা লিখেছেন সবাই ঘটনাটাকে নিয়েছেন যেটাই হোক আল্লাহ দোয়া করেছেন আর হিজরাতে সময় তার দিন নরম হয়ে যাচ্ছে এর সঙ্গে ঘটনাটা যদি অ্যাড হয় পুরো ঘটনা যেটা আসছে সব সিরাতে কিতাব এটা এসেছে ইমাম ইবনে কা ইমা ইবনে শাক ইবনে হিসাম সবাই এটাকে উল্লেখ করেছেন যে ওনার বোন নাম ছিল ফাতেমা বিন্দুল উনি ইসলামকে কবুল করেছেন ওনার স্বামীর আগে সাইদ সাইদিন পরে সাইদি জাহিদও ইসলাম কবুল করেছেন যিনি এক পর্যায়ে জান্নতে যা আসু সংবাদ পেয়েছেন আহ ও দুইজনে ইসলামকে লুকিয়ে রেখেছেন ওমরের ভয়ে বিশেষ করে ওমর তো খবর পেলেই অত্যাচার করবে আর খাবা আবন আর তারা যে আল্লাহ আনহু তিনি ওনাদের আগে ইসলাম কবুল করেছিলেন না এবং তিনি লুকিয়ে লুকিয়ে কোরআন শিখাইতে আসতেন এদিকে ঘটনা হলো যে অমর রাজ আনহু যখন এই মহিলা চলে গেল লাইলা এবং তার স্বামী হাবাসার দিকে তাদেরকে খবর এনে তিনি মনে কষ্ট পেলেন কিন্তু কষ্টটা ওনার ভিতরে বিভিন্ন রকমের ক্রিয়া করছে অ্যাকশন রিয়াকশন দু হচ্ছে এবং ঐতিহাসিক বলেছেন যে অমর রাজ আনহু তো খুব কঠিন চরিত্রে ছিলেন আবার তার ভিতরে কন্ট্রাডিকশন ছিল কোন কোনো সময় আবার নরম হয়ে যেতেন দুটাই ছিল এখন দুই রকম জিনিস খেলছে ওনার এখন মাইন্ড মধ্যে তো ঘরে আসছেন তিনি এসে চিন্তা করছেন পক্ষে আরেক দল মোহাম্মদের বিপক্ষে আর কি এক দল অত্যাচার করতে কিছু আবার নিজের জন্মভূমি ত্যাগ করে সুদূর আবি নিয়ে চলে যেতে হলো ইতিপিয়ায় চলে যেতে হলো কেন সব কিছু হয়েছে এইগুলা হয়েছে মোহাম্মদের কারণে ওই আবার শয়তানি বসে ঢুকে ওনার ভিতরে এইরকম ভূমিকম্প চলছে ভূমিকম্পে যথেষ্ট সন্দেহ আছে যদিও সব কিতাবে আসছে কেতে আমরা বলে যাচ্ছি এখন সে চিন্তা করলো যে ঠিক আছে আমি তাহলে এই কাজী করি তর হাতে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন ঘর থেকে সামনে যখন আসলেন ওই সময় নবী করিম তালিমের কাজ করছেন দিন শেখাচ্ছেন সেখানে আবুকার সবাই এখানে ছিলেন তো রাস্তার মধ্যে ওনার বাড়ির দিকে যখন রওনা হয়েছে খোলা তর হাতে করে দিয়ে নিয়ে আরেক সাহাবির সঙ্গে দেখা হয়ে গেল না আব্দুল্লা তিনি বুঝতে পেরেছেন অমর কি জিনিস তার মতাম কবুল করেছেন বেশ আগে ইসলামকে লুকিয়ে রেখেছেন প্রকাশ করেন কোন দিকে অমর রওনা হয়েছেন আমাদের ধর্মত্যাগী মোহাম্মদের উদ্দেশ্যে রওনা হয়েছে ব্যাপার গুলাকে সে একেবারে বড় গন্ডগোল সৃষ্টি করে দিয়েছে সমাজের মধ্যে ফেতনা ফাজ করে দিয়েছে বাপ দাদাকে গালি গালাজ করেছে মূর্তি গুলাকে গালি করছে এখন আমি চিন্তা করলো তার রওনা হয়েছে এই টার্গেটে গেলেই তো নবী করিম সালাম কোথায় আসে খবর নিয়ে সে অ্যাকশন করে ফেলবে তিনি একটু টার্গেটটাকে ডাইভার্ট করার জন্য ঘুরানোর জন্য বললেন আরে অল গার তোমার নসমাকে ধোকা দিয়েছে আতারা বানি আব্দিমা নাহরা তার মোহাম্মদ তুমি একলা যাচ্ছ মোহাম্মদকে কতল করতে তিন গোষ্ঠী আছে বনি হাসেন বনি আব্দুল বনি আব্দ তারা তোমাকে একলা জিন্দা ছেড়ে দিবে খামাখা যাচ্ছ কেন আফলা তার ইলা আহলি বা আমরা তার চেয়ে নিজের ঘর সামলাও আগে তার মানে আরেকদিকে ঘুরে দিলেন হ্যাঁ কি বলছো তুমি আমার বোন আমার বকরিপতি ওমর তো তখন সঙ্গে সঙ্গে চলে আসলো বনের বাড়িতে তার আওয়াজ পেয়ে তার পেয়ে হুঙ্কার দিয়ে আসতে সেই খাবি করে লুকিয়ে গেলেন ঘরের ভিতরে একটা ঢুকার আগেই শুনছে সুরাতহা তারা পড়ছে এই ওনারা পড়ছেন এই আওয়াজ আসছে কেশের আওয়াজ পেলাম কি পড়ছে এই আক্রমণ করে ঢুকার সঙ্গে সেই খাবা গেলেন আর এসে সোজা তার ভগ্নীপথিকে দিল এটাকে এমনভাবে গেছে তখন বোনটা এগিয়ে আসলো তাকে তারপরে অমর রাজু আনহু দেখলেন যে বনের শরীর থেকে রক্ত ভগ্নিপথিও এরপরে তিনি তাদেরকে বললেনি কাজ কেন করলাম ধর্ম ত্যাগ করলাম তারা বলছে যে আমরা ইসলাম কবুল করছি আল্লাহ এবং তারা শ্রী আনছি কি করবা কর তোমার খুশি আমরা না। আমার যখন যে রক্ত দেখলো বোনের গায়ে তখন খুব খারাপ লাগলো জিনিসটা কি তখন তারা বললো যে এই যে এইটা মাহ্লা দিজা মোহাম্মদ এবং এই যে এই জিনিসটা আমরা করানের সুরাগুলোকে ওনারা লিখে রেখেছিলেন এগুলা দেখালেন না তোমার জ্বালাই দিবা আমরা তোমার হাতে দেব না তখন বললো যে আল্লাহর কসম দাও আমি কিচ্ছু করব না আমি দেখতে চাই এর মধ্যে আসে কি কি পড়ল এতক্ষণ কেন তোমরা সবাই জান দিয়ে এটাকে ধরছ আমি এটা আবিষ্কার করতে চাই তখন কথা গোসল করছে এই সুরাবার হাতে নিয়েছে হাতে নিয়ে এখন অমর পড়ছেন বিসমিল্লা হিম রহমান অনেক সুন্দর সুন্দর আয়াত গুলো শ্রুতি আছে যে আমি আপনার প্রতি কোরআন এই জন্য করিনি যে আপনি হতভাগ্য হয়ে যাবেন দুর্ভাগ্য হয়ে যাবেন কোরআন মানুষকে দুর্ভাগ্য বানাতে আসেনি ইল্লা যে আল্লাহকে ভয় করতে চায় তার জন্য সুন্দর সুন্দর নসিহাতের কথা আছে এটা করা হয়েছে যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন উঁচু আকাশ এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন তার তরফ থেকে এই কোরআন এসেছে আর তিনি কে আর রহমান আল্লাহ তুমি হচ্ছেন সেই রহমান আল্লাহ যিনি আরো সে সমাসীন আছেন এই আয়াত পড়তে পড়তে পড়তে পড়তে প্রায় ১৪ নম্বর আয়াত পর্যন্ত পড়লেন চোদ্দ নম্বর আয়তে ছিল আনা ইলাহা যে আমি আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন চোদ্দ নম্বর আয়াতের তা হাতে যে আমি হচ্ছি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি ছাড়া কোনো মাবুদ নেই হে মানুষ মোহাম্মদ আপনি আমার এবাদত করেন আর নামাজ কায়ম করেন আমাকে স্মরণ করার জন্য আমাকে ডাকার জন্য এখানে পড়ে যখন তিনি পড়লেন এতটুকুন ফরাক কাকাল বুহ অমরের অন্তরটা বিগলিত হয়ে গেল নরম হয়ে গেল আহসান আহসানা হাদাল কালাম ও আক্রামাহু কত সুন্দর এই কথাগুলো কত সম্মানের কথা এগুলো হাদ হাদাল কালাম আমাকে এখন তোমরা মোহাম্মদ কোথায় আছে বলো তাকে দেখতে চাই আমি পজিটিভ এই কথা শোনার পরে খাব এখন বাইর হয়েছে বের হয়ে আসলেন এইবারে বেরে আসে তাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য বাই হলেন সুসংবাদ টা কি আবসরিয়া অমর অমর তোমার যেন বড় সুসংবাদ আছে কিন্তু জানো সাল আলি সাল্লাম রিসেন্টলি আমি শুনতে পেয়েছি রসুল একটা দোয়া তিনি কি দোয়া করছেন আল্লাহ আল ইসলাম বে অমর আবন খাবিন হেসাম আল্লাহ এই দুইজনের একজন আইদার অবিল এই দুইজনের একজন ইসলামকে সাহায্য করেন সম্মানিত করেন দুইজনের একজন ওকে আহ রাহু খাব ওকে আল্লাহ অমর অমর আল্লাহকে তুমি ডাক আমার মনে হয় তুমি সেই জোয়া তুমি তোমার জন্য কবুল হয়ে গেছে তখন তিনি বললেন খাবার কাছে তখনও তার ওই তর বাড়ি কান্দের মধ্যে আসে আসলেন দারুল আরকামে দয়াদ করলেন নবী করিম সাল্লামে সাহাবিরাতে পাহারা দিচ্ছেন কে কোনখান দিয়ে ঢুকে সাহাবিদা একজন দরদার ফাক দিয়ে দেখলেন যে এই তো অমর তার দাঁড়িয়ে যাচ্ছে তিনি ভয় পেয়ে দৌড়ে রসুল জেলাল আছে সবাই একটু ঘাবিয়ে গেলেন এখন আল্লাহ নবীর জীবন কি নিরাপত্তাহীনতায় চলে যাবে ফকাল হামজা মা হামজা তোর ভিতরে আছেন বলে কি হয়েছে কি খাবুল খাত্তাবছে খবর পাইছেন দরদা খোলো হামু বলছেন নবী করিম সালাম তখন একটু ভিতরে দরটা খোলকানা যা ইউরিদু খাইরান বাদালনাহুলাহু যদি ভালো কিছু তার কিসমতে থাকে চাইতে আসে তাহলে তো আমরা ভালোটা দেওয়ার জন্যই বসে আছি ওয়া ইনকানা যা ইউরিদু সারান আর যদি তার তাকে শেষ করবো তিনি বললেন ঢুকাও পারমিশন দাও খোলো দরদা নবী করিম সাল্লাম অমর ঢুকার সাথে সাথে তিনিও এসে তাকে মিট করলেন এবং তার গায়ের কাপড়গুলো ধরে উপরে কাপড় ছিল এটা ধরে তা দিয়ে ঢাকা দিলেন একটা ঝাঁকুনি দিলেন তান দিলেন নিজের কাছে আর বললেন উপর হয়ে এমন জোরে একটা হাসকা টান দিয়েছেন রসুর আলী আসালামিক খতাব খাতাবের সন্তান কি কি মনে করে আসলেন আমি তো আসছি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান কাছ থেকে আসে সব আমি ইমান কবল করে ফেলবো লা ই বলে ফেললেন সবাই খুশি হয়ে গেল নবী করিমাল খুশি হয়ে গেলেন এবং গোটা মক্কায় ওনার ইসলাম কবির খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লো এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো তখন কাফেররা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেল এবং বিশেষ করে অমর আহ চাইলেন এই খবর ছড়িয়ে যাক কারণ এতে ইসলামের আরো মানে শক্তি বাড়বে এ বিষয়ে কি রেবায় অমর আদুল্লাহ আহ ইসলাম কবুল করার পরে তিনি আহ কখনো কড়াইশ লোকেরা জানে নাই যে তিনি ইসলাম কবুল করেছেন তখন তিনি জিজ্ঞেস সবার আগে খবর প্রচার করার কিছু কিছু লোক আছে না খবর প্রচার করার সবার আগে দৌড়ে তো সবাই বললাম সে হলো খবর আনকালুল হাদিস কোরআদের মধ্যে খবর পৌঁছানোর অবস্থা এলো সে তারে ধরো তাহলে দেখবেন সব খবর হয়ে গেছে আমার বাবা তার বাড়ির দিকে জড় দিলেন এই খবর নিয়ে আমিও পিছনে পিছনে গেলাম ওনার ছেলে আব্দুল আমিও বাবার পিছনে পিছনে গেলাম ছোট মানুষ আকুল আইতু আমার বাবা কি করলেন তখন আমার এতটুকু ছোট হলেও বয়স হয়েছে মোটামুটি সব বুঝি মনে রাখতে পেরেছি তা এসেই বলো ইয়া জামিল আহ আলিম তা আিক আসলাম তু এই জামিল তা না হলে জামিল আমি ইসলাম কবুল করছি তুমি খবর পেয়েছ দখাল তুফিদিন কবুল করে ফেলেছি আবি এই কথা শুনেই সে বাবা সঙ্গে আর কোন কথাই বললো না জলদি করে গায়ে কাহর নিল নিয়া ঘর থেকে হলো খবর দেওয়ার জন্য চতুর্দিকে আর ওনার পিছনে তাকে ফলো করা শুরু করে দিলেন আর আমিও বাবার পিছনে ছুটলামে হারামে চলে আসলো এসে সেখানে সবাই ওই কাবার ভিতরে তাদের ক্লাব যেখানে বসে আড্ডার আস সেখানে আড্ডা দিচ্ছে সে চিৎকার করে বলল ইন্না অমর আবিন খাত্তাব কাজ সব আমর আবিন খতাব ধর্মে ত্যাগী হয়ে গেছে মধ্যে ছিলাম আমি ধর্ম থেকে কেবল নিলাম আসল ধর্ম নিয়েছি ইসলাম কবুল করেছি আমি সাক্ষী দিয়েছি কালিমে সাহায্য পড়লেন তিনি আবার এই তো সবাই তখন ওনাকে অ্যাটাক করার জন্য আসলো চতুর্দ থেকে মারাত্মক কতক্ষণ হইল উনিও তো কম বীর পুরুষ না তাদের সঙ্গে ধস্তা ধস্তি ধাক্কা ধাক্কি মারামারি মোটামুটি ভালোই দফা জমছে আর কি অবস্থায় আকবর আলহিম এই দুই পক্ষ মারামারি চলছে ওমর ধাওয়া করে কয়েকজন তাদেরকে পাল্টা ধাওয়া করছেন এই সময় তাদের মধ্যে একজন খুব মুরব্বী গোসর একজন আসলেন কড়ের মধ্যে থেকে বলেন কি হলো এত হইচই এবং ধাক্কাধাক্কি ধস্তাধস্তি কেন কি হচ্ছে কল সবা অমর আবুল খত কলা ফামা তো উনি একটু বেশ মুরব্বী বুড়ো বয়স্ক নামটা আসে নাই কিন্তু মোটামুটি লিডার পর্যায়ের কেউ না হলেও একজন মুরব্বী হিসাবে বয়স্ক ব্যক্তি হিসাবে সবাই তাকে একটু সম্মান করে আর কি তারা বললো যে সবা অমর আবুল খাতব মামল খাতব ধর্ম ত্যাগ করেছে ধর্ম হয়ে গেছে কি হয়েছে তার এই ধর্ম লাগে তারপরে বলেন আতুর ইদুন বনিয় কাব ইসিমুন আলু ওমরের গোষ্ঠীকে চিনো তাদেরকে বলা হয় আদি ইবনে কাব তোমরা যদি তাকে এখন বেশি অ্যাটাক করে আহত করে ফেলো কিছু একটা ঘটাই ফেলো তাহলে তার জ্ঞাতি গোষ্ঠী তোমাদেরকে দিবে তখনো আরব দেশের কবিলার গোষ্ঠীগত বংশের পক্ষ থেকে সেটা সাংঘাতিক জিনিস তাদের একটা কথা মুখস্থ করেছিল তোমার ভাই জালিমুক আর মাজনু হোক সবসময় ভাই পক্ষে থাকবা এইটা ছিল জাহিলি স্লোগান এটা এখনো আমাদের সমাজের মাঝে পাওয়া যায় না আমার ভাই জালিম হোকের আমি তার পক্ষে আছে। তো নবী করিম সালাম যে ইসলামের দৃষ্টিতে কেমন ঠিক থাকে জালিম হলে তো ইসলামের দৃষ্টিতে ঠিক থাকার কথা না তিনি বললেন হ্যাঁ ইসলামের দৃষ্টিতে ঠিক কিন্তু অর্থ পরিবর্তন হবে সেটা কেমন মাজলুম হলে তো তাকে সাহায্য করবাই আর জালিম হলে তাকে কেমন সাহায্য করবা জালিম হলে জুলুমের হাত থেকে তার হাত থামিয়ে দিবা সেটা না আর জুলুম না করতে পারে তাকে থামিয়ে দিবা এটা তার সাহায্য করা হল বুঝে আসছে তাহলে একটা আরব দেশের একটা কথা জাহিনী শ্লোগানটাকে তিনি ইসলামী শ্লোগানে পরিবর্তন করে দিলেন তোমার ভাই জালিম হলে সাহায্য করো মাজ তাকে সবাই মিলে না হয় আর সে কাউকে ধরে তোমরা তার হাত ধরে থামাই দাও যাই হোক তখন তারা জাহিদ আছে ওই বুড়া মুরব্বী যে যদি অমরকে এসে বেশি কিছু এখন তোমরা করা তাহলে কিন্তু তার দল ছুটবে তার গোষ্ঠী আসবে তোমাদের সবাইকে অ্যাটাক করবে খবরদার একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এই না তখন তারা পরে যে ওই লোকটাকে আমি চিনি নাই যে লোকটা মুরব্বী কথা মুরব্বা বললো আমি তখন ছোট আর আব্বাকে জিজ্ঞাসা করি নাই মোদিনা হিজরাতেন আর লোকেরা আপনার সঙ্গে খুব মারামারি ধস্তাধস্তি করলো একটা মুরব্বী এসে যে একটা কথা বলে থামাই দিলেন ওনার নামটা কি আস এমনি ওয়া এল আসাহাম তার নাম হচ্ছে এই এই নামটা যাই হোক এরপরে হল এখন মক্কার লোকেরা ওই দিন থেমে গেল এই কথাটা শুনে কিন্তু তারা পরে প্ল্যান করলো কিভাবে অমর রা আনুকে হত্যা করা যায় এ বিষয়ে সরি বোহারিতে বর্ণনা এসেছে এমনি অমর ওনার ছেলে বর্ণনা করেছেন আব্দুল্লা অমর একদিন আমার বাবা খাতা ঘরে ছিলেন তিনি এখন স্বাভাবিক একটু ভয়ের মধ্যে আছেন যে কোনো সময় অ্যাটাক করতে পারে যদিও বীর পুরুষ তারপরেও তো এখন সবসময় বিপদে পড়তে কেটায় আস আস এমনি ওয়া এলাম আসলো আবু আমর তারা সবাই মিলে আসলো এসে বলল মা বা আলুকা কিছু লোক ওনার কাছে আসলো তার মধ্যে আসে তখন মুরবী লোক দিয়েছিলেন। তিনি আসলেন মা ব্যাপার হলো যে মানে ঘটনা কি ঘটছিল ওইটা জানতে আসছে এখন কি হলো ঘটনা আমি তো থামাই দিলাম ঘটনা কি বলে যে আমি ইসলাম কবুর করেছি এই জন্য এই আরবের কমরা আমাকে সবাই মেরে ফেলতে চায় করা কল আল্লাহ সাবিল্লা এটা তারা করতে পারবে না পারব না তাকে মারতে সে অনেক বীর পুরুষ তোমরা খামাকে ফেতনা ফাঁসাতে যাইও না এরপরে লোকেরা শ্বাস পর্যন্ত পা হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহকে হেফাজত করলেন কিন্তু ইসলাম কবুল করার কারণে বিরাট প্রভাব পড়ে বিশাল প্রভাব হয়ে এদিকে হামদা কয়েকদিন আগে তিন দিন আগে তিন দিন পরে অমর আদুল আহ মুসলমানদের আনন্দ ফুর্তি কনফিডেন্স কয়েকগুণ বেড়ে গেল কিন্তু কাফেরদের দুশ্চিন্তা বেড়ে গেল এখন এব আবদুল মাসুদারের পুখারী হাদিফেতন মূল আসলাম অমর আবুল খাতাব যে অমর আবুল খাতাব ইসলাম কবুল করার থেকেই আল্লাহ তারা আমাদের ইজ্জত অনেকগুণ বাড়িয়ে দিলেন আমরা আগে লুকিয়ে লুকি নামাজ পড়তাম করতে পারতাম না আমরা এখন ওপেনলি তা করি আর নামাজ পড়া শুরু করে দিলাম ইসলাম কবুল করা আমাদের জন্য একটা বিজয় ছিল মনে হয় যেন হিজরতহু নাস তিনি যখন হিজরত করলেন এটা আল্লাহর সাহায্য জন্য কারণ হয়ে গেল ইমারাত হু রাহমাতান তিনি যখন আমাদের আমির হলেন মিন সেটা আমাদের ওনার ইসলাম কবুল করার পরে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য নামাজের দরজা খুলে দিলেন ওপেনলি আমরা নামাজ পড়া শুরু করে দিলাম এরপর। যেটা আসবে নবী করিম সাল্লার সঙ্গে তারা এবারে বিভিন্ন রকমের এই ষড়যন্ত্র শেষ হয়ে গেল এখন ফাইনাল একটা ট্রায়াল তারা দিবে ওনার কাছে প্রস্তাব নিয়ে আসবে বিভিন্ন রকমের জিনিস দিয়ে ওনাকে খুশি করে দিয়ে এই কাজ থেকে কিভাবে সরানো যায় তিনি কি বাদশা হবে তাহলে বাদশাহ বানাই দিবে তিনি কি টাকা পয়সা অনেক টাকা সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবে তিনি কি খুব সুন্দরী মহিলা বিয়ে করতে পছন্দ করেন তাহলে এরকম সুন্দরী মহিলা জোগাড় করে বিয়ে করিয়ে দিবে এই সমস্যার প্রস্তাব নিয়ে আসলো এবং সেটা আমরা আগামী সপ্তাহে সুন্দর ইনশাল আজকে মতো এইখানেই সমাপ্ত হোক